সিবি বাংলা মানবতার সমাধান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 আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আল কোরআন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই আমাদের বিগত পর্ব সময়ের বিধি শুনেছেন এটা শোনার পরে দায়িত্ব হল আমল করা এবং অন্যদেরকে আমল করার জন্য দেয়া একজন মুসলিমের দায়িত্ব হলো নিজেও ভালো হবে আরেকজনকেও সে ভালো করবে এই পৃথিবীতে একা একজন মানুষ দুজন মানুষ ভালো থাকতে পারে না গোটা সমাজ ভালো না হলে আপনার ভালো ঠিক না এই জন্য আমার আসরে যে মূলনীতি আসরে ইন্দাল সময়ের মানুষ মাত্রই রয়েছে সম্পূর্ণ ক্ষতি লস ধ্বংসের মধ্যে ইল্লাহ ইল্লার আগের সংখ্যা তুলনায় ইল্লার পরের মানুষদের সংখ্যা কম হয়ে থাকে ওই স্বল্প সংখ্যক মানুষটাই লস থেকে মুক্ত হবে যারা বিরল চারটি গুণের অধিকারী ইল্লা জিনা আ মানু যাদের ইমান আছে ইমানের জ্ঞানে जर हृदय आलोकित है इमानर ज्ञान काछाची जिनिस एलम व्वाहिर आलोके जरा आल्ला केने नहीं जेने जर हृदय आलोकित हो ईमान ज्ञान गुणे विश्वास तरह ओहुसले हाथ ईमान पावर इमान ज्योति दोति अर्जुन पर ये एनार्जी के शक्ति के पावर के तरा कम्सवा हाथ যত সব সৎকর্ম আছে সমস্ত সৎকর্মে তারা অগ্রগামী হয়েছে এই ইমানের এই শক্তি বলে বলিয়ান হয়ে তাদের ইচ্ছা শক্তি তাদের নেই তাদের এরাদা এতটা শক্তিশালী হয়েছে ইমান জ্ঞানের আলোকে যে তারা যত ধরনের সৎকর্ম পায় সেটাই সম্পন্ন করে একটা কুয়াতে এলমিয়া আর একটা কুয়াতে এরা দিয়া একটা হলো জ্ঞানগত শক্তি আর একটা কর্ম আল্লাহ যাদেরকে এই জ্ঞান শক্তি দিয়েছেন এবং কর্মশক্তিও দিয়েছেন এরা লস থেকে মুক্ত ইমান আনল আর সব সৎ কাজ করলো এদের কোনো লস নেই এটা হলো তাদের লস থেকে বাঁচার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হলো ওতাম সহবিল হাকি ওতা সবরী নিজে শুধু ইমানের আলোতে আলোকিত হয়ে সৎকর্ম সব করবে জ্ঞান শক্তি কর্মশক্তিতে নিজে ধন্য হবে আর কাউকে দাওয়াত দেবেন এটা তো হতে পারে না এর দাবি হলো আল্লাহর বান্দা যারা আছে এই পথে আসেনি আসবিল হাককে এই মুক্তাতের নয় এটা অনেক রিক্সের পথ অনেক জুলুম নিপীড়ন সহ্য করার পথ এজন্য জন্য অথ আসহাব একে অপরকে উপদেশ দিল ধর্মের উপর অবিচল থাকার ইসলামের উপর তাওদের উপর অবিচল থাকার উপদেশ দিল তারা লস থেকে মুক্ত হয়ে গেল নিজে ভালো হলো অপরকেও ভালো করার উদ্যোগ নিল প্রিয় ভাই বোনেরা তো এই যে সালাত গত পর্বে আমরা সালাতের কথা বলেছিলাম আজকে আশ্চর্য ব্যাপার হলো বহু দেশে মুসলিমরা সালাত পড়ে না অধিকাংশ মুসলিমরা সালাত পড়ে না সালাত না পড়লে ইমান থাকে না আমরা একটা আলাদা পর্বে ইশাল্লাহ সেটা নিয়ে আসব। আজকে সালাত সংক্রান্ত আরেকটা বিষয় আর একটা কোরআনিক জীবন ঘনিষ্ঠ একটি মূলনীতি যেটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আকিম সলাত ইন্না সনিল ফাশা মুনকার তুমি সালাত কায়েম করো সালাত বিরত রাখবে ফাশা থেকে বিশৃঙ্খল জীবন থেকে অশ্লীল জীবন থেকে অশ্লীলতা হয় অনাচারে বিশৃঙ্খলায় ভরে আছে যে জীবন হারামে ভরে আসে যে জীবন সে হারাম থেকে সালাত প্রতিরোধ করবে বিরত রাখবে বলমকর আর যত গরিত কাজ আছে সরিয়ায় বিশুদ্ধ বিবেক আকলে যেটা অশালীন অন্যায় কাজ বলে প্রমাণিত কোরআনে সন্ন্যায় যেটা অন্যায় কাজ বলে প্রমাণিত সেটা থেকে সালাত বিরত রাখবে তাহাজীবন নাফস সালাৎ হলো তাহাজীবন নাফসের দ্বিতীয় পদক্ষেপ অর্থাৎ মানুষের আত্মশুদ্ধিফতির সুরা তো আবার আঠাশ নম্বর আয়তাল্লা বলেছেন যে সিঁড়ি করলো না পাক তার যে শিরিখ থেকে মুক্ত হলো পাত পবিত্র হয়ে গেল তাস্কিয়া হয়ে গেল তার ইমানের মাধ্যমে তাহলে তহিদ এবং সেরিক মুক্তিমানের মাধ্যমে আমরা প্রথম আমাদের আত্মা বিশুদ্ধতা লাভ করলো তারপরে বিশুদ্ধতা লাভ করবে তাহাজি বানা পরিশুদ্ধি হবে সালাতের মাধ্যমে প্রতিদিন বার পিরের কাছে যেতে হবে কোন তরিকায় আপনি আত্মশুদ্ধ হতে গেলে তরিকা হলো কয়লা কয়লা দিয়ে যদি সাদা কাপড় ঘষা দেন সাফ হবে না আরো সর্বনাশ হবে আরো সর্বনাশ হবে সিরিক বেদার দিয়ে কারো আত্মশুদ্ধি হয় না আত্মবিনাশ হয় শুদ্ধি করতে গিয়ে আত্মবিনাশ করে আসে মানুষ অতএব সালাতে যেই প্রভাব আল্লাহ এখানে বর্ণনা করেছেন মানুষের নবস কে মনকে মানুষকে পরিশুদ্ধ করার জন্য সালাঁত হল অপরিহার্য এক ঔষধ এক নিরাময় ইন্দলা আনিল ফাঁসা এওয়াল মুন আপনি আপনার সন্তানকে ফাঁসা মুনকার থেকে আপনার উপদেশে সে ভালো হতে পারবে ওকে তো তার পর দিঘা তার রব যে আল্লাহ তালা তার উপদেশ তাকে শোনাতে হবে তার সামনে দাঁড়া করিয়ে দিতে হবে সালাদ যে সালাদ জীবন্ত যে সালাতে পান্ধা বুঝে আমি কি বলছি যাদেরকে তুমি নিরাপত্তা দিয়েছ আমাকে তাদের মধ্যে নিরাপত্তা দান করো কত সুন্দর এই যে দোয়াগুলো গুলো শেখানো হচ্ছে আয়াতগুলো পড়া হচ্ছে সালামতের মধ্যে এগুলো বুঝে শুনে যদি কেউ মনোযোগ সহকারে পড়ে কিভাবে সে ফাহা মুন যেতে পারে বিশেষ করে শিশু কিশোর তরুণ তরুণীদের মনে তো এর বিরাট রেখাপাত হয় সাদা মনে তারা যখন এটা পড়ে আল্লাহ তাদেরকে সনাথের সেভ করবেন ইন্না সলাহা আনিল ফাহাসা এ বল মনকার সনাত কাকে ফাহাসা মনকার থেকে নিষেধ করে বিরত রাখে সবাইকে যদি সে সলাতের মতো সলাৎ পড়ে ব্যক্তিকে বিরত রাখবে সমাজকে বিরত রাখবে পরিবারকে ভাষা থেকে বিরত রাখবে রাষ্ট্রকে বিরত রাখবে যত খুন খারাবি আছে যত যত যত ঘুষ আছে, চুরি, ডাকাতি, দুর্নীতি, ঠকানো যত জিনা ব্যাপিচার পর্নোগ্রাফি সেক্স ভায়োলেন্সে দুনিয়া ভরে গেছে এখন এগুলো থেকে রব্বানি ওষুধ ছাড়া ফেরানোর কোনো উপায় নেই এই রব্বানি ওষুধ হলো সবচেয়ে বড় ওষুধ ইমানের পরে তাহদের পরে হলো এই সালাদ আর তাহে অন্তরে আসলেই তো সে আল্লাহকে নিয়ে যাবে সালাত না পড়লে বুঝা গেল তার ইমানই নেই পার্থক্য হলো সালাদ বর্জন সালাদ বর্জন করলে সে কুপুরের সীমানায় ঢুকে গেল। এই জন্য সুরান কাবুতের নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাকিমিস সালা সালাদ কায়ে করো প্রত্যেককে নির্দেশ করা হয়েছে তুমি আত্মশুদ্ধ হতে চাও বিশুদ্ধ হতে চাও তোমার হৃদয় জগতে আনন্দ আনতে চাও স্বাদ আনতে চাও মজা পেতে চাও তাহলে সলাতে দাঁড়িয়ে যাও। আনিল যাওকার ফাঁসা হলো ওইসব হারাম কাজ যেটা জীবনকে বিশৃঙ্খলার অতল তলে তলিয়ে দেয় সেগুলি হলো ফাঁসা সলাৎ তরক করা হলো সবচেয়ে বড় ফাঁসা মনকার নামাজ না পড়ার মতো মুনকার বেঈমানির পরে কুপুরের পরে নামাজ না পড়ার মতো ফাহসা মুনকার আর কি আছে কেমন অসব্য আর কেমন অসত হলে মালিকের খায় মালিকের জমিনে থাকে মালিকের সূর্য ভোগ করে মালিকের আকাশের বৃষ্টি ম্যাঘের বৃষ্টি ভোগ করে মালিকের দেয়া রোহ নিয়ে এসে বেঁচে আছে মালিকের দেয়া অঙ্গ প্রত্যঙ্গ সে ভোগ করে চলেছে অথচ সে মালিককে স্বীকারী করল না সেজদারি করল না একটু শুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলো না কত অসভ বসে এবং কত অসৎ একটা লোক সালাত পড়ে কিন্তু চুরিও করে ডাকাতিও করে অনেক খারাপ কাজ করে এই একটা লোক আর একটা লোক সালাত পড়ে না কিন্তু সে চুরিও করে না ডাকাতিও করে না জিনাও করে না অস অসৎ কাজ করে না কিনে সালাত পড়ে না এই দুজনের মধ্যে কে খারাপ যে সালাত পড়ে না সেই বেশি খারাপ সে চুরি না করলে কি হবে ডাকাতি না করলে কি সে তো আল্লাহর হক চুরি করেছে তার মতো এই জন্য একেবারে ফেরাউন নমরুত কারুন হামান উবাইবনে খালের কাতারে দুনিয়ার সেরা সব যেগুলো সন্ত্রাসী কাফের ওদের কাতারে নিয়ে যাবে কে দিন ভালো হতে চাইলে সলাৎ করতে হবে সোজা হিসাব নিয়ে হালুয়া কি কোনো অনিষ্ট কোনো দারিদ্র কোন রোগ ব্যাধি অশান্তি তাকে পেয়ে বসলে একেবারে জাজুয়া আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা মুখে মন্দ ভাষা একবারে গেলাম শেষ হয়ে গেলাম একবারে আল্লাহ আমাকে দেখতে পারে না আল্লাহ আমি কি দোষ করলাম কেন আল্লাহ আমাকে এত শাস্তি দেন এই সব বকুয়া আসে শুরু করে দেবে আমরা আসছি আয়াতের পরবর্তী শব্দগুলো নিয়ে সময় হয়েছে একটি বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবার হাজির হবো জীবন ঘনিষ্ঠ আল কোরআনের ভীতি অনুষ্ঠানে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়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 ডায়ল করুন জাকির কে আজ রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নিরতির পর আবার ফিরে এলাম আমাদের এই অনুষ্ঠানে অবশিষ্ট অংশ পূরণ করার জন্য প্রিয় দর্শক শ্রতা ভাই বোনেরা আল্লাহ কাঁফের কথা বলছেন বিশেষ করে কোন বিপদ পড়লে সে একেবারে আল্লাহ ব্যাপারে কুধারণা হতাশাগ্রস্ত আর যখন ভালো স্পর্শ করে ভালো কিছু পায় নাজমত পায় তখন যে চূড়ান্ত বখিল। কাউকে কিছু দেবে না এমন কৃপণ হয়ে যায় হিল মুসল্লিন তবে মুসল্লিরা যারা নামাজি যারা তারা এরকম নয় যে বিভদ পড়লে তারা একেবারে মন্দ বলবে মন্দ ধারণা করবে আর শান্তি পেলে তারা একেবারে কৃপন হয়ে যাবে সম্পদ পেলে কৃপন হয়ে যাবে তারা এমন নয় ইল মুসলিন তো মুসল্লিরা ভালো আল্লাহম আল্লাহ সলাতিহীম দা এমন মুসল্লি কারা আল্লাহম আল্লাহ সলাতম দা এমন যারা তাদের সালাতের মধ্যে সর্বদাই তারা রত থাকে সর্বদা সালাতের মধ্যেই থাকে তারা পড়ে আবার সালাত হয়ে যায় আহাদ মা দামা কল আলহী সালামিতে এসেছে তোমাদের একজন ততক্ষণ সোলাতে থাকে যতক্ষণ সলাতের অপেক্ষায় থাকে তাহলে যদি কেউ ফজরের পরে জহরের অপেক্ষায় থাকলো গোটা সময়টা তার সলাৎ হয়ে গেল জহরের পরে সে আসর পর্যন্ত অপেক্ষা যদি থাকতে পারে তাহলে ওইটাও তার পুরা সালাত হয়ে গেল আসর থেকে মাগরীব পর্যন্ত যদি অপেক্ষায় থাকে মাগরীব থেকে আশা পর্যন্ত অপেক্ষায় থাকে সব আবার আশা পড়েই ঘুমালো যে ইনশাল্লাহ জেগে উঠে ফজর পড়ব সেই প্রতীক্ষায় সে ঘুমিয়ে নিচ্ছে পুরো জীবনটাই তার সলাাত যাই হোক যারা সালাৎ নিয়মিত পরে না। তাদের আল্লাহ প্রশংসা করেছেন তারা নামের অধিকারী নয় তারা সালাতের ব্যাপারে সুরামের উনষাট নম্বর আয়তাল্লা বলেছেন ফখলা ফমা নবীদের পরে এমন এক দল ওম্মত আসলো আদাল যারা সালাহকে বরবাদ করে দিল সালাহ বরবাদ করে দিলে কি হয় শাহওয়াতের পিছনে তারা ছুটল অবৈধ ভুক বিলাসের পিছনে ছুটল হারামের পিছনে ছুটল সুদ ঘুষ জিনা ব্যবিচার মদ নিসা এগুলির পিছনে ছুটল দেখুন আল্লাহ সুরানের পথানিস ব্যক্তিকে পরিবারকে থেকে বিরত রাখবে একটা রাষ্ট্র যদি সালাঁদ হয়ে যায় সঠিকভাবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যদি সালাত কায়েম হয় জাহেরানো মায়ানান বাহ্যিক আভ্যন্তরীণ সালাদ বুঝে শুনে যদি সেভাবে অনুধাবন করে জীবন্ত সালাত পড়ে রাষ্ট্র ফাহসা মনকার থেকে পবিত্র হয়ে যাবে আল্লাহ করবেন কিন্তু আফসোস আজকাল অনেকে সালাত পড়ে আবার ফাহাসা মনকারের মধ্যেও আছে তার মানে তার সালাহটা শুধু খোলসটা আছে ভিতরে নাই যদি সালাৎ হতো কোরআন যদি হতো কদা ফুল আল্লাহন ওই মোমিন নাই তো সফল হবে নিজের নবসকে মত থেকে বিরত রাখতে সফল হবে জান্নাত অর্জন করতে সফল হবে কারা যারা তাদের সালাহতের মধ্যে আল্লাহ ভয়ে ভীত হয়ে আছে বিনয়ী হয়ে আছে তারা সালাদকে বুঝে কি বলছি তাহলে সেই সালাদ তো ফাঁসা থেকে বিরত রাখবে তাহলে সালাত যদি পড়া হয় হয় সেখানে যে এই আর মন্দ কাজে যাবে না কোন অশ্লীল কাজে যাবে না বেহায় আপনার কাজে যাবে না এই নফস বিশুদ্ধ হয়ে যাবে আর যদি সালাদ না পড়ে তাহলে এই নফস পত্যা ডুবে যাবে যত না আছে গান পর্নগ্রাফি যত জিনা ব্যবচার মাদকদ্রব্য নিশাদ্রব্য খুন রাহাজানি ডাকাতি চুরি দুর্নীতি অর্থ আত্মসাত মা বাপের নাবরমানি অবাধ্যতা দুনিয়ার যত খারাপি আছে এই খারাবির মধ্যে ডুবে যাবে সালাদ যদি তার না থাকে সেটাই সোরমারিয়ামের উনষাট নম্বর আয়াতে আল্লাহ এখানে বলে দিলেন ফখালিমিম ফলফুন আজকে যারা সন্তানকে নিয়ে খুব দুশ্চিন্তে আছেন যে সন্তান সে নিশার অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জিনার সংস্কৃতিতে একেবারে ডুবে গেছে সে ডুবে যাবে না তো কি করে সে কি সনাদ পড়ে আর সনাথ পড়লে সঠিকভাবে পড়ে নবীর তরিকায় পড়ে বুঝে শুনে পড়ে যেহেতু সহিহাদিসে রয়েছে যে সনাদ যেটুকু পড়বে বুঝে পড়বে ওইটুকুই লেখা হবে বুঝে পড়েছে বলতে বলতে বলতে বলতে ইসফুহা পর্যন্ত যে সালাত পড়ল লেখা হলো দশ ভাগের এক তার মানে তার মন নাই সালাতের মধ্যে যেটুকু মন নাই ওটা ডিলেট হয়ে গেছে যেমন আজকাল কম্পিউটার থেকে অনেক তথ্য ডিলেট হয়ে যায় সেফ না হলে তাহলে আপনি সালা পড়লেন আপনার মনেই নাই সালাতে যেটুকু তো মন আছে দশ ভাগের এক ভাগে মন আছে ওটা লেখা হয়তো নয় ভাগের এক ভাগ পাওয়া গেল আট ভাগের এক ভাগ পাওয়া গেল কারো সাত ভাগের এক ভাগ কারো ছয় ভাগের কারো পাঁচ কারো চার কারো তিন কারো দুই ভাগের এক ভাগ পাওয়া গেলো এইভাবে লেখা হবে আল্লাহ এখানে এই জন্য সালাৎ ত্যাগকারী নবীর ওম্মদকে বলেছেন যে অত্যা আসাহাত এরা সালাত ত্যাগ করে শাহাওয়াতে ডুবে গেছে আজকে আমরা বিভিন্ন পরিবার দিকে তাকালে আমরা এটাই দেখব। এই অবস্থা হয়েছে যারা অবক্ষয়ের শিকার হয়েছে তারা প্রথম অপকর্ম হয়েছে সালাত না পড়া সালাঁদকে না বোঝা সালাঁদকে অনুধাবন না করা এখান থেকে তাদের বিপর্যয় শুরু এই জন্য নাফস মানুষের মনকে বিশুদ্ধ করার জন্য এর মতো কোনো সবক নেই এর মতো কোন অজিফা নাই আমাদের মূল অজিফা হলো আল্লাহ এটা পড়লে আমরা আধুনিক সমাজ থেকে এই পঙ্কিলতা থেকে নিজেকে উদ্ধার করতে পারবো ইনশাল তারপর জানা সালাদ পড়লো না এবং নিজের কামনা বাসনা সাগরে ডুবে গেল, এদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন প্রত্যেক মানুষই সে যা আমল করেছে উপার্জন করেছে সেই উপার্জনের মধ্যে সে বাধা থাকবে ইল্লা সাহাব আলিয়াম কিন্তু ডানপন্থী যারা তারা নয় মুসল্লিদের কাতার ছিলাম না থাকার কারণেই তারা জাহান নামে পড়েছে জাহান উপযুক্ত হয়ে গেছে জান্নাতের উপযুক্ত হতে পারলো না মুসল্লি না হওয়ার কারণে তাদের হৃদয় মন এত কালো হলো কলুষিত হলো সে আবর্জনায় এতটা তারা তলিয়ে গেল যে শেষ পর্যন্ত এদের উপযুক্ত জায়গা হলো যাহার নাম আজ যদি তারা সালাৎ পড়তো আত্মা বিশুদ্ধ হতো মন পরিশুদ্ধ হতো আল্লাহর সাথে সম্পর্ক রচনা হতো তাদেরকে জান্নাতে দেওয়ার মতো উপযুক্ত হয়ে উঠত তারা আল্লাহ তালা তাদেরকে জাননাতে দিতেন আসলে মানুষকে নীতিবান করার জন্য সালাতের কোনো বিকল্প নেই সুশৃঙ্খল একটা জীবন উপহার দেওয়ার জন্য সব ক্ষেত্রে সুশৃঙ্খল নীতিবান সুন্দর আল্লাহওয়ালা মানবিক এটা সৎ মানুষ যদি আপনি বানাতে চান তাহলে ইমানের পরে পরে আপনাকে সালাঁদ দিয়ে সে মানুষটা তৈরি করতে হবে দেখুন সালাঁদ যে সুন্দরভাবে পড়তে হয় সময় মতো পড়তে হয় বুঝে শুনে পড়তে হয় নাহলে আপনি সেই পলটাও পাবেন না যে ফলের কথা বলা হয়েছে তা নাহকারিমের সুরাল এক থেকে সাত নম্বর আয়াত তাকে দেখেছেন যে অস্বীকার করে আখের যে বিচার হবে ভালো যে বিনিময় দেয়া হবে সেটাকে অস্বীকার করে তার কি কি দোষের কারণে সে এটা অস্বীকার করে এক নম্বর দোষ ফাজা আলী কাল্লাজিম সে তো ওই যেমকে গলা ধাক্কা দিয়ে বিতা করে দ্বিতীয় দোষ অলায় সে উৎসাহিত করে না কাউকে নিজেও খাওয়ায় না আরেকজনকেও বলে না একটু সে নিজের মালেও বকিল আরেকজনের মাল আরেকজনে খরচ করবে সেটাও তার খারাপ লাগে এমন বখিলের বকিল সে আলো বলছেন ফাইল উল্লিল মুসলিন ওই মুসল্লিদের জন্য জাহার নামে দুর্ভোগ পর্ব থাকবে সে পর্বের অপেক্ষা আজকে এখানে ইতি রেখা টেনে দিলাম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 বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড থ্রি জিরো টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন যাদের শাসনের ডা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা আমি শাসন দেখুন মহান্মোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলার কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন कल सन्ध्या छटाय आ पुन सम्प्रचार दोपुर देशे पीस टी बांगल्ए